সপ্তদশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ মাস্টার ও ডাক্তার সংবাদ মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধুর সঙ্গে বসিয়া আছেন ডাক্তার মাস্টারের প্রতি এই এক মিনিট হলো তোমার কথা করছিলাম দশটায় আসবে বললে দেড় ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন কি হলো বন্ধুকে বলিলেন ওহে সেই গানটা গাও তো বন্ধু গাহিতেছেন করো তার নাম গান যতদিন দেহে রহে প্রাণ যাঁর মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো স্রোত বহে প্রেম পিজুষু বাড়ি সকল জীব সুখ খারি হে করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি যাঁর প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে অন্তকোথা তার অন্তকোথা তার এই সবে সদা জিজ্ঞাসে হে চেতনিক পরশ সেই নয়ন অনিমেষ নিরঞ্জন সেই যার ডাক্তার মাস্টারকে গানটি খুব ভালো নয় ঐখানটি কেমন তাঁর অন্ত কোথা তাঁর এই সবে সদা জিজ্ঞাসে মাস্টার হাঁ ওখানটি বড় চমৎকার খুব অনন্তের ভাব ডাক্তার সস্নেহে অনেক বেলা হয়েছে তুমি খেয়েছ তো আমার দশটার মধ্যে খাওয়া হয়ে যায় তারপর আমি ডাক্তারি করতে বেরুই না খেয়ে বেরুলে অসুক করে ওহে একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি মাস্টার তা বেশ তো মহাশয় ডাক্তার আচ্ছা এখানে না সেখানে তোমরা যা বলো মাস্টার মহাশয় এইখানেই হোক আর সেইখানেই হোক সকলে আহ্লাদ করে খাবো এইবার মা কালীর কথা হইতেছে ডাক্তার কালী তো একজন সাঁওতালি মাগি মাস্টারের উচ্চ হাস্য মাস্টার ও কথা কোথায় আছে ডাক্তার শুনেছি এই রকম। মাস্টারের হাস্য পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাবসমাধি সমাধি হইয়াছিল ডাক্তারও উপস্থিত ছিলেন সেই কথা হইতেছে ডাক্তার ভাব তো দেখলুম বেশি ভাব কি ভালো মাস্টার পরমহংসদেব বলেন ঈশ্বর চিন্তা করে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয় কিন্তু গা পুড়ে যায় না ডাক্তার মনির জ্যোতি ও যে রিফ্লেক্টেড লাইট মাস্টার তিনি আরও বলেন অমৃত সরবরে ডুবলে মানুষ মরে যায় না ঈশ্বর অমৃতের সরবর। তাঁতি ডুবলে মানুষের অনিষ্ট হয় না বরং মানুষ অমর হয় অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে ডাক্তার হ্যাঁ তা বটে ডাক্তার গাড়িতে উঠিলেন দুচারিটি চারিটি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল চক্রবর্তীর অহংকার ডাক্তার এই কথা তুলিলেন মাস্টার পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে অহংকার চূর্ণ হয় ওখানে অহংকার নাই কি না তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায় দেখুন বিদ্যাসাগর মহাশয় অত বড়ো লোক কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন পরমহংসদেব তাকে দেখতে গিয়েছিলেন বাদুর বাগানের বাড়িতে যখন বিদায়লন লন রাত তখন নটা বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে এক একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন ডাক্তার আচ্ছা এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কি মত মাস্টার সেদিন খুব ভক্তি করেছিলেন তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাপ বলে সে সব বড় ভালোবাসেন না আপনার মতো ডাক্তার হাত জোর করা পায়ে মাথা দেওয়া আমি ও সব ভালোবাসি না মাথাও যা পাও তা তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক মাস্টার আপনি ভাবটা ভালোবাসেন না পরমহংসদেব আপনাকে গম্ভীরাত্মা মাঝে মাঝে বলেন বোধহয় মনে আছে তিনি কাল আপনাকে বলছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয় কিন্তু সায়ের দিঘি বড় তাতে হাতি জল নড়েও না গম্ভীর আত্মার ভাব নামলে তার কিছু করতে পারে না তিনি বলেন আপনি গম্ভীর আত্মা ডাক্তার আই ডোন্ট ডিজার্ভ দ্য কমপ্লিমেন্ট ভাবার কি ফিলিংস ভক্তি আর অন্যান্য ফিলিংস বেশি হলে কেউ চাপতে পারে কেউ পারে না মাস্টার এক্সপ্লেনেশন কেউ দিতে পারে এরকম করে কেউ পারে না কিন্তু মহাশয় ভাবভুক্তি জিনিসটা অপূর্ব সামগ্রী স্টেবিং অন ডারউইনিজম আপনার লাইব্রেরিতে দেখলাম স্টেবিং বলেন হিউম্যান মাইন্ড যার দ্বারাই হোক ইভলিউশন দ্বারাই হোক বা ঈশ্বর আলাদা বসে সৃষ্টি করুন ইকুয়ালি ওয়ান্ডারফুল তিনি একটি বেশ উপমা দিয়েছেন থিওরি অব লাইট ওয়েদার ইউ নো দ্য আন্ডুলেটারি থিওরি অফ লাইট অন নট লাইট ইন আইদার কেস ইজ ইকুয়ালি ওয়ান্ডারফুল ডাক্তার হাঁ আর দেখেছ স্টেবিং ডারউইনিজম মানে আবার গডও মানে আবার পরমহংসদেবের কথা পড়িল ডাক্তার পরমহংসদেব দেখছি কালীর উপাসক মাস্টার তার কালী মানে আলাদা বেদ যাকে পরম ব্রহ্ম বলে তিনি তাকেই কালি বলেন মুসলমান যাকে আল্লাহ বলে খ্রিস্টান যাকে গড বলে তিনি তাঁকেই কালী বলেন তিনি অনেক ঈশ্বর দেখেন না এক দেখেন পুরাতন ব্রহ্মজ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে গেছেন যোগীরা যাকে আত্মা বলেন ভক্তেরা যাকে ভগবান বলেন পরমহংসদেব তাঁকেই কালী বলেন তার কাছে শুনেছি একজনের একটি গামলা ছিল তাতে রং ছিল কারু কাপড় ছোপাবার দরকার হলে তার কাছে যেত সে জিজ্ঞাসা করতো তুমি কি রঙে ছোপাতে চাও লোকটি যদি বলতো সবুজ রং তাহলে কাপড়খানি গামলা রঙে ডুবিয়ে ফিরিয়ে দিত ও বলতো এই লও তোমার সবুজ রঙে ছোপানো কাপড় যদি কেহ বলতো লাল রং সেই গামলায় কাপড়খানি ছুপিয়ে সে বলতো এই লও তোমার লালে ছোপানো কাপড় এই এক গামলার রঙে সবুজ নীল হলদে সব রঙের কাপড় ছোপানো হত। এই অদ্ভুত ব্যাপার দেখে একজন লোক বললে বাবু আমি কি রং চাই বলবো। তুমি নিজে যে রঙে ছুপেছো আমায় সেই রং দাও সেই সেইরূপ পরমংসদেবের ভিতর সব ভাব সব সম্প্রদায়ের লোক তার কাছে শান্তি পায় ও আনন্দ পায় তার যে কি ভাব কি গভীর অবস্থা তা কে বুঝবে ডাক্তার অল থিংস টু অল মেন তাও ভালো নয় অল সেন্ট পল সেইজ ইট মাস্টার পরমহংসদেবের অবস্থা কে বুঝবে তার মুখে শুনেছি সুতার ব্যবসা না করলে ৪০ নম্বর সুতা আর একচল্লিশ নম্বর সুতার প্রভেদ বোঝা যায় না पेंटर ना हम पेन्टारे आर्ट बुझा जाए ना महापुरुषर ग्रइटर न्याय ना हम क्राइस्टर भाव बुझा जाए ना परमहंसदेवर गो क्राइस्ट जा तीफेक्ट एज योर फदार इन हेभन इज परफेक्ट डाक्त अच्छा ताकत तदारक तुम्हरा कूप करो मास्टर আপাতত প্রত্যহ একজন সুপারিনটেন্ট করেন যাহাদের বয়স বেশি কোনো গিরিশবাবু কোনো রামবাবু কোনো দিন বলরামবাবু কোনো দিন সুরেশবাবু কোনো দিন নবগোপাল কোনো দিন কালীবাবু এই রকম